से विषयटाई हे सालामा हमारे इसलामिक ग्रिटींगी आप्यन से हे साल मे ये सब चाहते उत्तम एवं सारा पृथिवीर अन्न्य धर्म सादी तुलनाओ करी तक जो इसलम ही एकम्र धर्म जर अनुसारी देखे मुसलिम बोले मुसलिमरा सारा पृथ्वी जुड़े से টা সেন্টেন্স বা বাক্যতে একটাই ভাষাতে একে অপরকে সম্বোধন করে সারা পৃথিবীতে কত রকমের ভাষা আছে কত ভাষাভাষীর মানুষ আছে কিন্তু সবাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আমরা সম্বোধন করি ফার্স্ট গ্রিটিংস যদি আমরা দিই তাহলে সেটাই আমরা বলি আসসালাম আলাইকুম তাহলে কত অলৌকিক কত মানে তাৎপর্যপূর্ণ আমাদের এই সিস্টেম বা পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমে সারা পৃথিবীতে একটা শান্তি বা ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে তাহলে ইসলাম চায় সবসময় শান্তি স্থাপন করতে এবং ইসলাম বলতে কি আমরা বলেছিলাম যে রুট শব্দটা মূল শব্দটা সেটাই হচ্ছে সালাম সেই সালাম থেকে এসছে শান্তি সুতরাং ইসলাম সবসময় চায় পৃথিবীতে শান্তি বসবাস করুক তাহলে সেই শান্তির যে পথ বা রাস্তা সেটা এই সালামের মাধ্যমে যে আমরা তৈরি করে নিতে পারি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো আমাদের স্টুডিওতে আছেন দুজন অতিথি সেই অতিথিদের মাধ্যমে কোরআন এবং সেই আদিশের ভিত্তিতে আমরা সেই সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারাও আমাদের সাঁত দেবেন আমি শুরু করছি আমাদের শেখ সাহেবকে দিয়ে যে এই যে সালাম আমরা দিই একে অপরকে তাহলে এই সালাম শব্দটা এবং সালাম দেওয়ার যে পদ্ধতি কীভাবে আমরা একে অপরকে সম্বোধন করব। সেই বিষয়টা আমি আপনার কাছ থেকে একটু খোলাসা বা বিস্তারিত জানার জন্য অনুরোধ করছি রহমান রহিম সালাম বিনিময় এটা একটি আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে সোয়ানদের উল্লেখ করেছেন কেউ সালাম দিলে তার থেকে বেশি সুন্দর করে তার জবাব দাও অথবা সেইভাবেই তাকে জবাব দাও যে শব্দ সে ব্যবহার করেছে এই আয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সালাম বিনিময়ের কথা বলেছেন সালাম বিনিময়ের ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন বেশ কয়েকটি হাদিসে তার মধ্যে একটি হাদিস আল্লাহ রসবুল তিন মিজির হাদিসটা রয়েছে হাদিসটা গ্রহণযোগ্য এবং হাসান ইমামীটাকে উত্তম বলেছেন এবং খাবার খাওয়াও বিল্লা সুনিহাম আর রাত্রে গভীরে নামাজ কয়েম করো যে সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে তাহলে কি হবে তৎ খুল জান্নাত বে তোমরা অতি শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করবে এটা ছিল হাদিসের সরল অর্থ এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি প্রথমে রয়েছে সালাম তোমরা সালামের প্রসার ঘটাও সালাম বিনিময়ের মাধ্যমে তাহলে আমরা বুঝতে বললাম কোরআন এবং হাদিসের আলোকে যা আল্লাহ যেমন আমাদেরকে আদেশ করছেন সালাম বিনিময়ের জন্য অনুরূপ রসুল সাল্লিবাসাল্লাম তার হাদিসে আমাদেরকে সালাম বিনিময় করতে বললেন সালাম অর্থ আমরা আগে জেনেছি সালাম মানে শান্তি যেটা আমাদের ইসলাম ধর্মের নাম আবার সালাম শব্দের সালামটা আল্লাহ কয়েকটি মধ্যে একটি নাম জি সালাম হচ্ছে আল্লাহর গুনামাচুক নাম তো যাই হোক এখানে আমরা ওই অর্থে ব্যবহার করব। শান্তি অর্থে অর্থাৎ শান্তি বিনিময়ের কথা বলেছেন সালামের অনেক নিয়ম নীতি আছে আচ্ছা মোলার সাহেবের কাছ থেকে আল্লাহ বলছেন অর্থাৎ আমি যদি বলি আলাইকুম তাহলে আমি সালাম বললাম তিনি আমাকে এর থেকে ভালো দেবেন ফেরত জি তার মানে সেখানে আল্লাহ ওবায়দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি তার গ্রন্থে বলছেন যে ঠিক এইভাবে আমরা বাড়াতে পারি কি রকম যে উনি তখন উত্তরে আমাকে বলবেন ওয়াইলাম আবার ওর সাথে দিয়ে দিতে পারেন তাহলে উনি আমাকে কি দিলেন রাহমাতুল্লাহটা বেশি দিলেন তাহলে এবার আমি যদি কি করি রাহমাতুল্লাটাকেই ধরে নিয়ে থাকি আসসালাম ও আলাইকুম ওরমাতুল্লাহ তাহলে উনি আমাকে ফেরত দিবেন কুম সালাম ওয়া রহমতুল্লাহ ও এইভাবে অবশ্য অন্যান্য আলেমদের মত এসে গেছে যে পরে আরো বাড়ানো যায় কিন্তু আর ঠিক সঠিক বর্ণনা আমাদের কাছে নেই অতএব শুধু এটা আল্লাহ রাবুল আলমিন আমাদের ফর্মুলা দিলেন যে এক ভাই আমাকে যেটা সালাম দিলেন তার আমরা পাল্টা তাকে তার থেকে ভালো দেবো কথাটা হচ্ছে এই যে এইটা শিক্ষা আমরা পেয়েছি আল্লাহর নবীর হাতিস থেকেই শিক্ষাটা হয়েছিল এইভাবে হাজে আদম আলি সাল্লা আল্লাহ মাটির ওরা আর এক জাতি এই দুই জাতির প্রথম যে মুলাকাত হচ্ছে তো সেই ক্ষেত্রে আল্লাহ রাবুল্লা আলমিন আদমকে একটা বাক্য শিখিয়ে দিয়েছিলেন যে ওখানে যখন তুমি যাবে ওদের সাথে যখন তোমার মুলাকাত হবে তখন তুমি বলবে এবং শেষে বাড়িয়ে দিলেন ও রহমাতুল্লাহ এখানে একটা শব্দ বাড়িয়ে দিয়েছেন তাহলে এইখানে আমরা লক্ষ্য করছি এটা হরি শরীফের হাদিসটা এসেছে আবহাওয়ার থেকে বর্ণিত হয়েছে যে সালাম যিনি দিচ্ছেন তিনি এক বাক্য দিচ্ছেন এবং তিনি ফেরত পাচ্ছেন অতিরিক্ত বাক্য ফেরত পাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন আদমকে বললেন যে এটাই তোমার জন্য এবং তোমার আল জন্য সালাম হিসেবে নির্বাচিত তাহলে এই আল্লাহ থেকে মানে কৃত মানে সেইখান থেকে অ্যাপ্রুভ হয়ে আমাদের কাছে এসেছে আর এত উন্নত জিনিস তার মালিক আমরা মুসলমানেরা হয়েছি একটা মন আর একটা মনের সঙ্গে তিক্ততা সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে এই সালাম তার যে আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে শুনে নিশ্চয়ই আমাদের শ্রোতারাও বুঝতে পেরেছেন এবার মৌলানা সাহেবের কাছে আমরা ফিরে আসছি যে এই যে সালাম দেওয়ার আদব কায়দা সিস্টেম বা পদ্ধতি কে কাকে সালাম দেবে কোন সিচুয়েশনে কোন ব্যক্তি থাকলে তার আগে সালাম দেওয়া উচিত কিভাবে আমরা সালাম দিব এই যে একটা নিয়ম বিধি নিশ্চয়ই প্রেক্ষাপটটা আপনি শ্রোতাদের উদ্দেশ্যে একটু তুলে ধরলে উপকৃত হবেন নিশ্চয়ই শ্রোতারা সালামের আসল পদ্ধতি হল রসুল একটা হাদিস রয়েছে এই একটা নীতি আমাদেরকে দিয়েছেন যে ছোটরা সালাম দেবে কাকে বড়দেরকে। আর যে বসে থাকবে বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে যে পেরিয়ে যাবে সেই ব্যক্তি আর কম সংখ্যক লোক সালাম দেবে বেশি সংখ্যক লোক তাহলে আমরা ধরে একজন বয়স্ক মানুষ আর একজন তার থেকে ছোট বয়সের মানুষ যদি তাদের সাক্ষাৎ ঘটে তাহলে সালাম দিতে হবে যে ছোট সেই সালাম দেবে বড়োকে অর্থাৎ ছেলে যদি দেখতে পায় পিতাকে ছেলেই আগে সালাম দেবে এটা হলো শূন্য তারিকা আর যদি পিতা হেঁটে আসে আর ছেলে বসে থাকে ক্ষেত্রে কিন্তু হুকুমটা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে আল্লাহ খান বলেছেন যে বসে থাকার ব্যক্তির ওপরে সালাম দেবে পেরিয়ে ব্যক্তি এই ক্ষেত্রে ছোট যে বয়সে সে যদি বসে থাকে তাহলে যিনি পেরিয়ে যাচ্ছেন তার বয়স যদি বেশিও হয় তাহলে তাকে সালাম নিতে হবে ওই ছোট বয়সের লোকটাকে যে বসে আছে আচ্ছা আচ্ছা এটা একটা পদ্ধতি আর দেখা যাচ্ছে কম সংখ্যক লোক বা মানুষ তারা সালাম দেবে বেশি সংখ্যক মানুষকে যদি দেখা যায় যে যারা কম সংখ্যক তারা বয়সে বড় আর যারা বেশি সংখ্যায় তারা বয়সে ছোট তাহলে ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে বেশি সংখ্যক যারা তাদেরকে সালাম দেবে এই অল্প সংখ্যক লোকেরা যদিও তাদের তাদের মানে বয়স বড় আর যারা সালাম পাচ্ছে তাদের বয়স ছোট। এটা হলো মোটামুটি হাদিস আলোকে সালাম বিনিময়ের একটা পদ্ধতি আর যারা সালাম দেয় ভাঙ্গা অন্তর কি হয় সেটা আবার আবার ফিরে আসে আপনার প্রতি আমার মন খারাপ থাকলে আপনি যদি আমাকে সালাম দেন তাহলে আমার মনটা আবার পারে। এ ব্যাপারে হাবিস মধ্যে মনোমালিন সৃষ্টি হয়েছে তো যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সেই ব্যক্তিকে উত্তম বলা হয়েছে বোঝা যাচ্ছে যে সালাম বিনিময়ের মাধ্যমে কি হয় মানুষের অন্তর আবার ফিরে আসতে পারে ভাতৃত্ব এবং এতে মহাব্বত প্রীতি করে ওঠে আচ্ছা আপনার কথায় আমরা ফিরে আসছি আমাদের সময় হয়ে গেছে একটা Get Enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. See <burger> you. Good evening. This night, you will be the best of your Peace TV, Bangladesh. Nobiji Muhammad sallallahu alayhi wa sallamir, Moni Muqtar. Aisha radiallahu anhatheke bonni to, Rasulullah sallallahu alayhi wa sallam নিশ্চয়ই সহনশীল আর তিনি করেন সাতাশেন্টস অফ ইসলামিক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 Watch little wonders at their best. Bishoy Shishura, Paraburthi Anushthana, Peace TV, Bangalaya. As-salamu alaykum wa rahmatullah. I'm Rala Chuna Kur-chilam. I'm hey, a salam dewar adob kaida. I'm hey, a bishoyita. I'm a bishoyita. I'm a bishoyita. I'm a bishoyita. I'm a bishoyita. I'm a bishoyita. I'm a bishoyita. I'm a bishoyita. বা ফ্যামিলিদেরকে এই সিস্টেম বা পদ্ধতি বা আদব কায়দায় যেন আমরা শিখাতে পারি এবং মৌলানা সাহেব যে আলোচনা করছিলেন সেই বিষয়টাকে আরো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ মৌলানা সাহেব আমরা শিখলাম এখানে সালামের পদ্ধতি কিন্তু কখন কখন সালাম দিতে হবে সেটা আমরাটা একটা দেখিনি আপনি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলে তাকে সালাম দেবেন রাসুল সালাম হাদিস রয়েছে হাকুল মুসলিম আলাইসলাম সিদ্ধানঈদ আকি তহ ফাসম আলাই যখন তারা সালাম কি করতেন একটা দেওয়ালের ইদার হলেই দেখা আবার সালাম দেওয়ার উদ্দেশ্য তারা এক্ষুনি সালাম হয়ে গেল আবার দেওয়ালের আড়ালে গেলেন আবার সাক্ষাৎ তখনও তারা সালাম দিয়েছেন কেউ ভাববেন না যে না যে এখন সালাম দেওয়া আমার সালাম দেওয়া দরকার নেই যদি একটু আড়াল হয়ে যায় একটু দূরত্ব চলে যায় আবার ফিরে আসে সেই ব্যক্তির সঙ্গে হয় সালাম দিতে পারে এটা সালাম দেওয়ার সকলে জানি আমাদের সমাজের সালামের মানে কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত এমন কিছু লোক আছে আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা আমরা বলতে পারি ধরে নেন একটা রাস্তা ধারে গ্রামের মাঝখানে একটা বৈঠকখানা আছে সেই বৈঠকখানায় জন মানুষ হ কিংবা গ্রামের যে কোনো সাধারণ মানুষ বসে আছে আর সেই দিকে তখন ওই বসে থাকা লোকগুলোর মধ্যে একটা সুধারণা আসবে বা ছেলেটা কত সুন্দর আমরা বসে আছি শান্তি গেল তা তাদের মধ্যে একটা ভালো ধারণা সৃষ্টি হবে এবং মনে মনে একটা ভক্তি সৃষ্টি হবে সেই ছেলেটার প্রতি আর যদি ছেলেটাকে নাও চেনে তখন বলবে আচ্ছা ছেলেটা কার সালাম দিয়ে গেল আগ্রহ আর অনুরূপ যদি আর একটা ছেলে চলে যায় সালাম না দেয় তারপরে পরে তখন বলবে আমাদের সালাম দিয়ে গেল না এ ধরনের অনেক মানে ধারণা মানুষ আসতে পারে সালাম দেওয়ার ছেলেটার ব্যাপারে ওই লোকগুলোর সুধারণা তৈরি হলো যে ছেলেটা সালাম দিল না তার ক্ষেত্রে এদের মন্দ ধারণা মন্দ ধারণা ছেলেটা একটা অহংকারী বিষয় যে আমরা যদি তাদেরকে সালাম দিই বা আপনি বা আর কেউ যদি সালাম দেন তাহলে ওনারা মনে মনে খুব ব্যাথা পান কি বললে ব্যথা এলো কি জিনিস আবার এসব মুসলমানই আমি দুটো নন মুসলিমের সাথে বসে বসে এখন সময় কাটাচ্ছি কিংবা জরুরি আমি আলোচনা করছি সেক্ষেত্রে তুমি আমাকে সালাম দিয়ে দিলে তার মানে আমি যেন তার মান পৃষ্টি হানি করলাম এত নিকৃষ্ট মানের মানুষ আমাদের মধ্যে আছেন। আমরা দেখেছি তার মানে পরে যখন দেখা হয় তখন একটা হাসি মুখে বলে মানা সাহেব আমরা এটা অস্বীকার করছি না কিন্তু ঠিক ওই রকম ক্ষেত্রে সালামটা দিতে গেলে একটু কেমন মনে হয় তো ঠিক এইদের আচরণ দেখে মনে হয় যেন আমরা ওই মুহুর্তে তাদের যেন মঙ্গল কামনা করিনি আমরা যেন ঠিক মনে হচ্ছে যে তার জন্য কিছু অমঙ্গল কথা বলে দিচ্ছি হোক আমাকে কেউ যদি কিছু দেয় ছাই দেয় তাহলে আমি তবে গ্রহণ করব না কেন আপনার কথা অত্যন্ত সুন্দর আপনি একটা দৃষ্টান্ত দিলেন সত্যিকার এটা বেদনা দায়ক আসলে মনে না এটা কেন হয়ে জানেন হয়তো আমরা অনেকে সালামের অর্থটা খেয়াল করি না সালামের অর্থ বুঝি আমরা সবসময় বলে থাকি নিয়ে আলোচনা করতে থাকি অন্য ভাষায় থাকে যে শুভ সন্ধ্যা গুড মর্নিং গুড ইভিনিং আফটারনুন এগুলো আছে এগুলো অনেকে ব্যবহার করে ভাবে যে আমরা খুবই একটা উন্নত মানের মনের মানুষের সাথে কিন্তু আসলে আমাদের যে সিস্টেম ইসলামের সিস্টেম এটি সব সময় অবস্থায় দেওয়া যায় আপনার সুসময়ে আমি বলতে পারো আসসালামু আলাইকুম আপনার একটা ভালো সংবাদ পেয়েছেন আপনাকে বললাম আসসালাম আলাইকুম আপনার পরও শান্তি হোক আবার আপনি মন খারাপ করে বসে আছেন জানি না আপনার কী যেন মন খারাপ হয়েছে হয়তো আপনার কোনো ক্ষতি হয়েছে বা কেউ অসুস্থ আছে শেষ হয়ে বললাম আসসালামু আলাইকুম আপনার পরও শান্তি হোক এটা সবসময়ই চলে কিন্তু গুড মর্নিং গুড ইভিনিং যেগুলো আছে সেটা তো সবসময় চলে না আপনাকে গুড ইভিনিং বললাম গুড মর্নিং বললাম যখন যে সকালবেলায় আপনার সুসংবাদ আসবে সেই তোমাদের সেই সময় ভালো লাগবে যখন আপনার মনটা খারাপ থাকবে আপনার একটা আপনার আছে সেই সকালবেলা গুড মর্নিং মিজাজটা গরম হয়ে যাবে এই ক্ষেত্রে গুড মর্নিংটা চললো না কিন্তু সালামটা সবসময় চলে তা আমি বলবো সেই ভাইদেরকে যে ভাইরা আপনাকে এই কথাটা বলাচ্ছে যে ওই সময় সালাম দেওয়াটা তার মানের হানি হয়েছে যদি সত্যিকারে ওই ব্যক্তি সালামের মর্যাদা এবং সালামের অর্থ জানতেন অথবা যে বন্ধুদের সঙ্গে উনি আলোচনা করছেন আপনার চলে যাওয়ার পরে তাকে বলতেন ভাই ইনি সালামটা দিলেন এর অর্থ হলো আপনাদের উপর শান্তি বসিত হোক বাংলাটা বললে তখন অতটা সে খারাপ মনে করত করতো না আরবি শব্দ কি বলে ইজিবিজি ভাষা তার অর্থ বুঝি না হয়তো সে একটা মনে করে একটা ইসলামের একটা কিমা একটা গোলামী গন্ধ আসছে এটা মনে করতে পারে কিন্তু যখনই তাকে অনুবাদটা শুনিয়ে দেওয়া হবে যে সালাম আলাইকুম তার অর্থ হলো ভাই আপনাদের সবাই ওপরে কেউ শান্তি বসিত হোক তখন জিনিসটা সে অনেক মেনে নেয় আসলে আমার মনে হয় ডাক্তার সাহেব জি যে ইসলাম যে সালামটাকে আবিষ্কার করেছে আমাদের জন্য তো এর জনপ্রিয়তা দেখে এগুলো কিন্তু তৈরি হয়েছে তার মানে সম্ভবত আমার এটা ধারণার মধ্যে আসছে যে তাদের মধ্যে এইরকম কোনো তাদের কিতাবে বা তাদের গ্রন্থে এমন কোনো ধ্যান ধারণা সালাম সম্পর্কে নেই কিন্তু আমরা যখন সালাম আদান প্রদান করি এবং এই সালাম আদান প্রদানের ভেতরে এই যে সম্প্রীতি গড়ে উঠে তো এই জনপ্রিয়তাটাকে লক্ষ্য করে তারা তৈরি করেছে এবং আমাদের ভেতরে যে সমস্ত লোকেরা তথা তথাকথিত আধুনিক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ এত সুন্দর ভাষাটাকে ছেড়ে পশ্চিমীদের ভাষা গুড মর্নিং গুড ইভিনিং যেটা একটা সময়ের সাথে কি থাকলো বাধা থাকলো অথচ সালামত সময়ের সাথে বাধা নেই সব অবস্থার সব অবস্থার সঙ্গে বাঁধা গরিব কোন পার্থক্য নেই এবং আপনি এখন আপনাকে দিলাম মানে আপনাকে শুধু বলে দিন আমি যে দশটা পর্যন্ত আপনার ওপরে শান্তি বর্ষিত হোক পর্যন্ত কিন্তু নয় এমন কথাটা নয় শান্তি আপনার উপরে তারা পালন করে না এমন দেখা যায় যেটা মানাকে বলা হয় ঈদের মাঠে সালাম যে এই ধরনের কিছু একটা জিনিস ঘটে থাকে এই সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ এই ব্যাপারে আমি দেখেছি আরো কিছু সালামের রূপরেখা যে যেমন সালাম এমন একজন লোককে আমি দিচ্ছি যে তার কাছ থেকে আমি যেন কিছু কামনা করছি উদ্দেশ্য সে লোকটা হয়তো সালাম পছন্দ করে না বা সালামের মুডে নেই আর সালাম দেওয়ার জন্য তো অন্তত পক্ষে মুখোমুখি হওয়াটা দরকার কিন্তু সে হয়তো অন্য একটা কাজে ব্যস্ত আছে আমি তার দূরে দিয়ে হয়তো গত হয়ে যেতে পারি সেক্ষেত্রে আমি যেন চেষ্টা করে তার কাছে পৌঁছে যাচ্ছি যাতে করে তার কাছ থেকে সালামের বিনিময়ে আমি অন্য সালাম যাইছি না বরং আমি যেন কিছু পাই তুমি আমাকে সালাম বলনি হ্যাঁ তুমি এত বেশি বেড়ে গেছো ঠিক এই ধরনের তোর একটা জন যদি গ্রাম পঞ্চায়েত মেম্বার হন বা কোন একজন প্রধানই হন তো গায়ে পড়ে তার কাছে গিয়ে সালাম দিতে গেছি তার মানে কি আপনি খেয়াল রাখবেন মানে আপনার সালামের সাথে ইসলামের সালামের কোন সম্পর্ক নেই হ্যাঁ ঠিক যাক এইভাবে হয়তো তার নিয়ত যদি শুদ্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ কবুল করবেন আয়োজন এটা শুননাথ এবার সালামের উত্তর দেওয়াটা তার উপর তাই তো তালে যদি কেউ কাউকে সালাম দিলো সে যদি উত্তর না দিয়ে শুধু মাথাটা একটু নাড়িয়ে দিল হ্যাঁ কি বলছেন বলেন তাহলে এই পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা কি মেসেজ দিতে পারবো যারা সালামের উত্তর দিতে একটু দ্বিধা করে সংকোচ করে বা নিজেকে আত্মহংকার প্রকাশ করে একজন ডাক্তার বিশাল হাই কোয়ালিফাইড একটা বিএমএইচ ব্লক মেডিকেল অফিসার তাকে যদি সালাম দেওয়া হয় সে নিজে তখন মনে হয় যে একটা পেস্টিজে পড়ে গেল। বা সালামের উত্তর দেওয়ার চেষ্টাই করে না তাহলে একটা অজীবকে সে যে এনকার করে দিল আরো সুন্দর করে সব হয়েছে তাদের করতে হবে সালামের জবাব দেওয়া অনেকে সালাম দেওয়ার সময় উঠে দাঁড়াই যায় এই যে দাঁড়ানো আপনি আসছেন আপনাকে সালাম দেওয়ার জন্য আমি কি করলাম দাঁড়িয়ে গেলাম বা আপনাকে আপনার অভ্যর্থনার জন্য আমি দাঁড়িয়ে গেলাম এগুলো কিন্তু শরীর বিরোধী কাজ এগুলো খুব একটা সূক্ষ্ম কাজ নয় আর একটা কথা পরিষ্কার করে দেওয়া যাক ঈদের ময়দানে অনেকে দেখা যায় খুব ঘটা করে সালাম বিনিময় করে আর কাঁদে কান্দ লাগায় একই সঙ্গে ক্ষীর সময় সামাই আসলো ঘরে বসে বা একই মার মজলিশে আবার ঈদের মাঠে দেখা যায় গিয়ে খুব মোয়ানাকা করছে তারা ভেবে নিয়েছে যে এই মহানাকা করাটা হয়তো শূন্য ঈদের মাঠে কিন্তু আসলে এটা ঠিক নয় এটা ঠিক নয় শুধু ঈদের মাঠে মানে এটা ঠিক এইভাবে এসেছে অনেক গ্রামের মানুষ তারা হয়তো অন্যান্য দেশে চাকরি করে ঈদের ছুটিতে এসছেন এবারে দেখা তারা মনাকা করেছে এই মহানাকা দেখা দেখানো এইভাবে যেটা করে ওটাকে বলা হয় মহানাকা তো এই জিনিসটা যারা গ্রামে থাকেন দুই বন্ধু এক সঙ্গে সামাই খিল খেলেন তারপরে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পরে খুবই হুসাহাস করে মহানাকা করেন মহানাখা কোন আপনার দুজনের মুখ থেকে যে আলোচনা বেরিয়ে গেল সালামের যে আদব से आशा करी अनेकटा क्लियर हो विस्तारित आलोचन जाब आजकल मतलब समय शेष असलम आलकुम वरहमदुल्लाबरकू মহান আল্লাহর পক্ষ থেকে মহানবির পথ নাজল কি তো সর্বশ্রেষ্ঠ বাণী क्यकी भावे कुरान हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख अल पुरान आलो कल सन्धा साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्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 भल भाव बुझवार जी की विषय ज्ञान रखा जरूरी जानते होले देखुन, देखुल कुरान ओ और इन रविवार सकाल सुन्न आलो के जीवन मन के उद्भासित सुदृढ़ इमान एवं परिच्छन अंक